सन्ध्याच पुन सम्प्रचार सकाल छे बीस टी बांगल् বাংলা মানবতা সমাধান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 সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারক আমরা আলোচনা করছিলাম নিজেদের মাঝে কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ আল্লাহ সুফান এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ তালা আলী হুসাল্লাম কিছু অপরাধকে বড় অপরাধ বলে পরিচয় করিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন এর থেকে সাবধান করেছেন নিষেধ করেছেন বেচে থাকতে বলেছেন কারণ এর দ্বারা নিজের অস্তিত্বকেই ধ্বংস করা হয় যারাই কবিরা গুনাতে লিপ্ত হয় সে নিজে নিজেকেই ধ্বংস করে আর রব্বুল আরমিন কারো উপর জুলুম করেন না ও আন্নাসিদ রব্বুল আরমিন তার গোলামদের বান্দাদের উপর কখনো অবিচার করেন না বরং মানুষ নিজেই নিজের প্রতি অবিচার করে নিজের প্রতি নিজেই ধ্বংস ডেকে আনে আর কবিরা গুনাগুলো মানেই হলো ব্যক্তি নিজেই নিজেকে ধ্বংস করে দেয়া নিজেই নিজেকে নিঃশেষ করে দেয়া নিজেই নিজেকে ক্ষতিতে ডুবিয়ে দেয়া উভয় জগতে নিজেকে জাহান নামের একান্ত ধ্বংসের কীট হিসেবে পরিণত করে দেয়া বন্ধুক আমাদের উদ্যোগ হলো এই জন্যে যাতে করে আমরা নিজেরা পরস্পরের মাঝে আলোচনা করে কবিরা গুনাগুলোর পরিচয় জেনে নেই এর থেকে বেঁচে থাকতে পারি নিজে নিজের পরিবার সমাজকে নিজের আপনজন সবাইকে নিয়ে দেশ আর জাতিকে নিয়ে যাতে রব্বুল আলমিনের অনুগ্রহ আমাদের জন্য পৃথিবীতেও হয় পর কালেও হয় বন্ধুগণ আর তাই আমাদের উদ্যোগকে রব্বুল আলামিন কবুল করুন আমরা সবাই বলি আমিন আর আমরা শুনব এই আলোচনাগুলো নিজেরা চর্চা করব নিজেদের মধ্যে কেবল বাস্তবায়নের জন্যে আল্লাহর আদেশকে আর নিষেধ থেকে বেঁচে থাকার জন্য। বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরাগোনাকে নিয়ে আর তা হলো বেবিচার জেনা এবং বেবিচার কবিরা গোনা মানব দানবের প্রত্যেকটি সত্তাকে অর্থাৎ নর আর নারীকে পুরুষ আর স্ত্রীকে রব্বুল আলমিন জন্মের একটি নির্দিষ্ট বয়সে একটি বিশেষ ক্ষমতা দান করেন যা নির্দিষ্ট বয়স হওয়ার আগে হয় না আবার একটি নির্ধারিত বয়সের পরে তা লুপ পেতে থাকে কমতে থাকে কখনোবা কারো শেষ হয়ে যায় কখনোবা কারো থাকে বটে তবে কমতে থাকে কিন্তু যৌবনে এটা খুব শক্ত এবং বেশি থাকে আর এই শক্তিটা একটি আমানত অর্থাৎ তাহলে এই আমানতকে যথাস্থানে দিতে আদেশ করেছেন অন্যায়ভাবে অযথা যথেচ্ছা যদি এর ব্যবহার করে এটা হল কবিরাগুণা কারণ এর দ্বারা ব্যক্তি আমানত রক্ষা করার ক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ ব্যক্তি আমানতকে অস্বীকার করে আমানতকে ধ্বংস করে ফেলে প্রশ্ন হলো এই যে যৌবনের এই আমানত যদি রক্ষা করতে কেউ না পারে তাকেই শরীয়তে আরবিতে বলা হয় জেনা আর বাংলায় সহজভাবে বলা হয় বেবিচার যৌবনের আমানত রক্ষা করতে না পারার নাম হলো বেবিচার তা যদি পুরুষ হোক অথবা নারী হোক যেই নিজের যৌবনের আমানতটাকে রক্ষা করতে পারে না সেই বেবিচার করে আর নিজের যৌবনের আমানত রক্ষা করতে না পারাটা নিজে নিজের সত্তাকে ধ্বংস করার স্বামী শুধু তাই না এটা কবিরাগুনা কেন আমরা তা আলোচনা করতে চাই এক নাম্বার প্রত্যেকটি মানুষকে যৌবনের যে আমানতটি দান করেন এই আমানতটি ব্যক্তির একক নিজের জন্যেই নয় বরং এই যৌবনের আমানতের মাধ্যমে সেও জন্ম নিয়েছে সে একজনকে বাবা ডাকতে পেরেছে আরেকজনকে মা বলতে পেরেছে মা আর বাবার এই সুন্দর পরিচয় যৌবনের আমানত থেকে এসেছে সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যস্থিত যৌবনের আমানতকে ধ্বংস করে ব্যবিচার করে সে আরেকজনের পিতৃত্বের পরিচয়কে ধ্বংস করে দেয় আরেকজনের মাতৃত্বের শ্রেষ্ঠতম পরিচয়কে ধ্বংস করে দেয় সুতরাং নিজে আমানত খেয়ানতের মাধ্যমে আর কারও পিতৃত্বের পরিচয় বাবা ডাকার অধিকার খর্ব করবে না এটা কারো জন্য শুভনীয় নয় হওয়া উচিত নয় আল্লাহ আলা ব্যক্তির মধ্যে যৌবনের আমানত দিয়েছেন যার মাধ্যমে সে নিজের বংশ দ্বারাকে পৃথিবীতে ধারাবাহিক রাখবে নিজের বংশকে অক্ষুন্ন রাখবে যৌবনের আমানত যথার্থ ব্যবহারের মাধ্যমে কিন্তু যে ব্যক্তি নিজের যৌবনের আমানতকে যথার্থ ব্যবহার করতে পারে না সে তার নিজের বংশ ধ্বংস করে দেয় নিজে সন্তানের জন্ম দিয়ে বাবা হবে নিজে সন্তানের জন্ম দিয়ে মা হবে এই পরিচয়ে এই রাস্তায় নিজেই ব্যাঘাত তৈরি করে এর দ্বারা সে নিজের বংশকে ধ্বংস করে দেয় আর এভাবে যদি চলতে থাকে পৃথিবী তো টিকে থাকবে না পৃথিবীর স্বাভাবিক ধারাবাহিকতাকে বিচ্ছিন্ন করারই অপরাধ কবি রাগোনা লুত আলা জুড়ায় জুড়ায় যে তৈরি করেছেন সকল সৃষ্টি বিশেষত মানুষ আমাদেরকেও আবলাসুফানা বলেছেন এই জুড়ার নর এবং নারী পুরুষ আর স্ত্রী স্বামী স্ত্রী হিসেবে একত্রে বসবাস করার জন্যে আবলাসুফান আহুতালে একটি সুন্দর সম্পর্কের আয়োজন করেছেন এটি পারস্পরিক কাছাকাছি হওয়ার চেতনা তৈরি করে দিয়েছেন আর এই চেতনার মধ্যেই একটি ভালো লাগা ভালোবাসা সৌহার্দ্যতা আর তৈরি করে দিয়েছেন আর নাম হল যৌবন পরস্পর পরস্পরের কাছাকাছি হওয়া পরস্পর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করে সে নিজেকে নিজের রব্বুল আলমিন প্রদত্ত আমানতকে ধ্বংস করে দিয়ে নিজের ক্ষতি করে তাই কবি রাগুনাসম প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ তাই চারকে জেনাকে কবিরা গুণা বলে আমাদের সামনে পরিচয় করিয়েছেন যাতে কেউ নিজের বংশধর ধ্বংস করতে রব্বুলালামিন কর্তৃক ব্যক্তির মধ্যস্থিত আমানতকে খেয়ানত করতে অথবা স্বামী স্ত্রী হিসেবে পারিবারিক বন্ধন তৈরির এই সুন্দর রব্বুল আলামিনের করে দেয়া উদ্দিন এবং রাহমাত এর অবস্থানকে অস্বীকার করতে না পারে এই জন্যই রবুল্লা আলমিন বলেছেন বেবিচার করো না শুধু তাই না মজার ব্যাপার হলো নিষেধ করেছেন বোটে বুঝছে না বেবিচার তো করা দূরের কথা বেবিচারের কাছেও যে না। কারণ বেবিচারের আগে বেবিচারের আগে কিছু প্রসঙ্গ তৈরি হয় কিছু কারণ তৈরি হয় কিছু উপলক্ষ তৈরি হয় বেবিচার হঠাৎ করেই কেউ করতে পারে না বরং বেবিচারের আগে কিছু কারণ বা উপলক্ষ্য হয় বেবিচার তো দূরের কথা বেবিচারের উপলক্ষের কাছেও কারণগুলোর যায় না। লা তাকরাবু তুমি নিকটে যেও না আজনা জেনার বা বেবিচারের কারণ বেবিচার হওয়ার কিছু পূর্ব লক্ষণ প্রকাশিত হয় অদলাস না হো তাহলে তাই বেবিচার তো আরাম করেছেন বেবিচারের পূর্ব গুলাকেও ধ্বংস করে দিতে বলেছেন যাতে করে এই পৃথিবী আর পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ নিজের সত্তা অস্তিত্ব এবং বংশের প্রতি সম্মান দেখাতে পারে কিন্তু বন্ধুগণ আজ আমরা কি নিজের মধ্যস্থিত পূর্বপুরুষের আমানত রব্বুল আলমিনের আমানত নিজের অধস্তন বংশধরদের আমানতকে সম্মান করি সম্মান করতে শিখেছি বিবেকের কাছে প্রশ্ন করলে সহজ উত্তর আসবে যদি কেউ এমনটা না পারে তাহলে সে তো কবিরা গুনায় লিপ্ত কোনো সন্দেহই নাই আর এমনটা যে করবে শুধু তো বা না করে তাকে কোনো জায়গায় সফল হওয়ার কথা নয় কোথাও সে সফল হবে না সুতরাং এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালা আলহিউ আলীসলাম যেভাবে বেবিচারকে কবিরাগুনা বলেছেন আসুন না আমরা তা বুঝতে শিখি অনুধাবন করতে শিখি এবং বেবিচার থেকে নিজে বেঁচে থাকবো পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখব। আপনজনকে বাঁচিয়ে রাখব তে সমাজ আর জাতিকে বাঁচাবো এটা আমাদের শপথ হোক কারণ এই কবিরাগুনা আজ ছড়িয়ে যাচ্ছে সর্বত্র সর্বত্র এই কবিরাগুনার জয় জয়কার বন্ধুগণ আজ দুর্ভাগ্যজনক সত্য বেবিচার জন্য খুব সহজ বিষয় স্বাভাবিক বিষয় হয়ে পড়েছে বেবিচার যদি সহজ স্বাভাবিক সহজলভ্য হয়ে ওঠে তাহলে আকাশের গজব ওই সমাজের উপরে পতিত হতে শুরু করে বিভিন্নভাবে আজাব আসতে থাকে ভূমি ভূমিধ হতে শুরু করে অতিবৃষ্টি অনাবৃষ্টি হতে শুরু করে বন্ধুগণ আজকের পৃথিবীতে বেবিচার সহজ এবং সাবলীল বিষয় হয়ে গিয়েছে তাকে আমাদের ব্যর্থতা নয় তাকে আমাদের ধ্বংসের কারণ নয় বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব শুধু তাই না কিভাবে আজ বেবিচার ছড়িয়ে পড়ছে আমাদের মাঝে কিভাবে বেবিচারকে সহজ এবং সাবলীল করে দেয়া হচ্ছে এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমিম আর আপনারা দেখছেনগ ডায়ালগ ডিসকশন ডিসকশন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore pratiriyosh জাহাঙ্গীর আলমের উপস্থাপন कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম বেবিচার আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে আমাদের দেশ আর জাতি আর সমাজে আমাদের কারণে কি কীভাবে বেবিচার ছড়িয়ে পড়ছে এই কারণগুলো আজ আমাদের মাঝে আলোচনা হওয়া উচিত যাতে কবিরাগুনা থেকে আমরা বেঁচে থাকি নিজে নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি বংশধর দেশ আর জাতিকে আজকে দুর্ভাগ্যজনক সত্য বেবিচার আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে প্রথমত পারিবারিক অনুশাসন পারিবারিক ধর্মীয় শিক্ষার অভাব এবং কব্দির কারণে এটি পরিবারে যখন শিশু বড় হয় সে তার মা সে তার বাবা সে তার আপনজন আত্মীয় স্বজনকে দেখে বড় হতে থাকে আর ওই পরিবারে শিশুটি বড় হতে গিয়ে ধর্মীয় অনুশাসন কারণ পৃথিবীর সকল ধর্ম পৃথিবীর সকল মানবতাবোধ বেবিচারের বিরুদ্ধে তো পারিবারিক গণ্ডিতে একটি শিশু জন্ম নেয়ার পর যদি ধর্মীয় অনুশাসন নৈতিকতাবোধ মানবিকতাবোধ দেখতে পায় তাহলে অবশ্যই বেবিচারের মতো মারাত্মক অপরাধ সকল বিবেচনায় যা ধ্বংসের কারণ তা থেকে দূরে থাকবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের কয়টা পরিবারে কতজন পরিবারের সদস্য আমরা ঠিক ধর্মীয় অনুশাসন মেনে চলি নৈতিকতা নৈতিকতাবোধ নিয়ে চর্চা করি মানবিকতাবোধ নিয়ে পরস্পরের মাঝে আলোচনা করি কয়টা পরিবারে স্বাভাবিক বেবিচার হওয়ার মতো অনুষঙ্গ নাই আজ প্রশ্ন করা উচিত সুতরাং বন্ধুগণ প্রত্যেকটি পরিবারে আসন্না ধর্মীয় অনুশাসনকে মূল্যায়ন করি নৈতিকতা নৈতিকতাবোধ নিয়ে প্রত্যেকটি পরিবারের সন্তানদেরকে বেড়ে উঠতে দেই যাতে সন্তান জন্মগতভাবেই বুঝতে শিখে যৌবনের আমানত রক্ষা করতে হবে শরীয়তের অনুমোদিত পন্তায় আল্লাহ এবং তার রসুল সাল্লাহ অনুমোদিত পন্তাই কেবল যৌবনের আমানতকে ব্যবহার করতে হবে এর বাহিরে কোনোভাবেই যাতে ব্যবহার করতে না শিখে এটা পারিবারিকভাবে শিক্ষা দেওয়া উচিত যদি আমরা তা দিতে পারি তাহলে অবশ্যই পারিবারিক শিক্ষার বাস্তবতায় চার থেকে বেরিয়ে আসবে অনেক আমাদের সন্তানেরা আর হয় পারিবারিক শিক্ষা না পেলে অবশ্যই এই অপরাধ থেকে বেছাতে একটা কঠিন কবি কঠিন সুতরাং আমাদেরকে শপথ নিতে হবে পারিবারিক নৈতিকতার পারিবারিক ধর্মীয় অনুশাসনের পারিবারিক মানবিকতাবোধ শিক্ষার অবস্থান রব্বুর আলমিন দিন আমিন প্রিয় বন্ধু এরপর দ্বিতীয় যে অবস্থান আজ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে বেবিচারের দিকে উদ্বুদ্ধ করছে তা বলবো আমাদের শিক্ষা ব্যবস্থায় বেবিচারের ব্যাপারে অনাচারের ব্যাপারে চরিত্রহীনতার ব্যাপারে কতটুকুন শিক্ষা দেওয়া হচ্ছে কতটুকু উদ্বুদ্ধ করা হচ্ছে চরিত্র শিক্ষার বাস্তবতায় কতটুকু আমরা পাচ্ছি বরং মাঝে মাঝে কষ্ট লাগে খুব বেদনা লাগে যখন শুনতে পাওয়া যায় অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অনেক বিশ্ববিদ্যালয় লেভেলের প্রতিষ্ঠানেও শিক্ষক নামে কোলাঙ্গার চরিত্রহীন তার ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ উত্থাপন করে শিক্ষক তো সে হতে পারে না যার চরিত্র নাই কারণ শিক্ষা চরিত্রের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন আচরণের পরিবর্তন একজন মানুষ শিক্ষিত মানেই হলো যার আচরণ ভালো যার চরিত্র ভালো যার অভ্যাস ভালো যার আখ্লাগ ভালো কিন্তু যার আখলাখ ভালো নেই সে তো শিক্ষক হতে পারে না শুধু তাই না আজ আমরা তো মনে হয় মাঝে মাঝে এমন পাঠ্যপুস্তক দেখে দেখে যে পড়ায় তাকে শিক্ষক বলি কিন্তু না পাঠ্যপুস্তক যে দেখে দেখে পড়ায় তার নাম শিক্ষক নয় সত্যিকারের শিক্ষক ওই ব্যক্তি যার চেহারাটা পাঠ্যপুস্তক যার চালচলন পাঠ্যপুস্তক যার কথাবার্তা পাঠ্যপুস্তক যার অভ্যাসার আচরণ পাঠ্যপুস্তক যার ব্যবহার পাঠ্যপুস্তক যার আচরণ অন্য সবার চেয়ে আলাদা সুতরাং এমন শিক্ষক আজ আমাদের মাঝে কয়জন দেখা উচিত বরং অনেক ক্ষেত্রে আমরা দুর্ভাগ্য এবং কষ্টের সাথে উল্লেখ করতে হচ্ছে শিক্ষক নামে উলাঙ্গারদের দ্বারাও আজ অনেক ক্ষেত্রে চরিত্রহীনতা ছড়িয়ে পড়ছে বন্ধুগণ তৃতীয় আরেকটি বিষয়ে যার মাধ্যমে আজ চরিত্রহীনতা আমাদের মাঝে বেবিচার আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে তা হল ফ্যাশন নামে আধুনিক জাহালাতের মাধ্যমে ফ্যাশন শো এই পৃথিবীতে আজ ফ্যাশন শোর নামে বিশেষ করে নারীদের পোশাককে খাটো করে দেয়া হচ্ছে আর নারী যার শরীরটা ঢেকে রাখা উচিত ছিল আমরা পুরুষ নামক অতি লোলুব দুষ্ট মানুষেরা নারীটাকে একেবারে উলঙ্গ করে দিচ্ছি অথচ পুরুষরা একেবারে সমস্ত শরীর ঢেকে রাখ অথচ যে পুরুষের ভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই ফরজ কিন্তু ওই পুরুষ গলায় টাই লাগাচ্ছে পায়ে মুজু লাগাচ্ছে একেবারে লম্বা প্যান্ট দিয়ে একেবারে কফওয়ালা হাত শার্ট দিয়ে ঢেকে দিচ্ছে সমস্ত শরীর দিকে একটি নারী তার শরীরটাকে উলঙ্গ করে দিচ্ছে আর এই উলঙ্গ ফ্যাশন শোর মাধ্যমে এর চূড়ান্ত পরিণতি হলো বেবিচার এর দ্বারা বেবিচার ছড়িয়ে পড়ছে আমরা কি বিবেক বুদ্ধি নিয়ে পৃথিবীতে বেঁচে নাই আজ খুব দুর্ভাগ্যের সাথে প্রশ্ন করতে মন চায় যে পৃথিবীতে আজ আমরা কতজন মানুষ সত্যি কয়জন বিবেকসম্পন্ন মানুষ বসবাস করছি পৃথিবীতে আরেকটি বিষয়ের মাধ্যমে আজ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বেবিচার তা হলো অত্যাধুনিক কালচার চর্চার নামে সংস্কৃতির অত্যাধুনিক রূপের মাধ্যমে আজ বিভিন্নভাবে বেবিচারকে উস্কে দেয়া হচ্ছে বেবিচার ছড়িয়ে দেয়া হচ্ছে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের সিরিয়েল সিনেমা নাটকের মাধ্যমে ছেলে আর মেয়ের নারী আর পুরুষের অবাধ মেলামেশাকে উদ্ভুদ্ধ করা হচ্ছে আর এর দ্বারা সমাজের সর্বত্র বেবিচার ছড়িয়ে পড়ে কারণ মানুষ তাকে অনুসরণ করে একেবারে ফিল্ম দেখে নাটক আর সিরিয়েল দেখে সবাই এর প্রতি উদ্ভুদ্ধ হয় এমনটা যে ওখানে বেবিচার সবাই বেবিচার স্বাভাবিক বিষয় অবাধ মেলামেশা শুধু তাই না দুর্ভাগ্যজনক সত্য জাহালত চোদ্দ শত বছর আগের অন্ধকার যুগের জাহালতকে আমাদের এই সুন্দর একটি মেয়ে আর একটি ছেলের সাথে বসবাস করছে বেবিচার কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এতটুকু আকল আর বিবেক হারিয়ে ফেলছে যে নিজের যৌবনের আমান ধ্বংস করে দিচ্ছে নিজের উত্তরাধিকারকে ধ্বংস করে দিচ্ছে না তারা রেখে যাওয়া আমানতকে যা একটি বয়সে শুরু হয়েছে আরেকটি বয়সে শেষ হয়ে যাবে কিন্তু এই আমানতটাকে ধ্বংস করে দিচ্ছে খুব মনে পড়ে একটি কথা অন্তত আমরা আলেমুলা মারা নই ইংরেজি শিক্ষিত লোকজনও বলেন হুয়েজ মানি ইজ লস্ট হুয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা হারালো কিচ্ছুই হারালো না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট স্বাস্থ্য যদি হারিয়ে গেল তাহলে কিছু হারিয়ে গেল কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই এই যে কথাটা যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই কবি সত্য কথা কারণ যে ব্যক্তির চরিত্র নাই তার কাছে আমানত দারিতা নাই আর যার কাছে আমানত দ্বারিতা নাই তার মধ্যে কিচ্ছুই নাই আজকে দুর্ভাগ্যজনক সত্য চরিত্রহীনতার প্রতিযোগিতা শুরু হয়েছে আধুনিক জাহালাতে লিভ টুগেদারের নামে শুরু হয়েছে যে যার মতো থাকে অথচ সন্তান উৎপাদনের যৌবনের দিয়েছেন জন্মের জন্য খেলাফতের জন্য উত্তরাধিকারের জন্য রব্বুল আলমিন তাই তো কঠোর ভাষায় বলেছেন বেবিচারের কাছে তো যাওয়াই যাবে না আর হা বিবাহ করতে গিয়ে শরীয়তের অনুকূলে শরীয়তের অনুমোদনে বিয়ে করতে হবে কখনো ওলা মুত আখদান ওয়ালা মুত আখদান বলেছেন উপপত্নী আর উপবর ব্যবহার করা যাবে না কেবল মজা করার জন্যে যৌবনের এই সম্পদকে ব্যবহার করা যাবে না বোলাল আমিন পুরুষকেও নিষেধ করেছেন উপপত্নী ব্যবহার করুন উপপত্নীর হারাম স্ত্রীকেও বলেছেন বর উপবর রাখা যাবে না বরং পুরুষের জন্যে যৌবনের আমানত তার পিতৃত্বের পরিচয়ে ধন্য হওয়ার আমানত আর নারীর কাছে যৌবনের আমানত মাতৃত্বের মর্যাদায় ধন্য হওয়ার আমানত কিন্তু আজ কোথায় আমানত শুধু তাই না বন্ধুগণ আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে চাল চলনে সর্বত্র নারী আর পুরুষের বেবিচারের কাছাকাছি হওয়ার যে সকল উপলক্ষ তৈরি হয়েছে আজ আলে মূল নয় আমরা ইংরেজি শিক্ষিত লোকজন তাই বাধ্য হয়ে বলতে শুরু করছি কারণ একটি নারী আজ নিরাপদ নয় আমাদের মাঝে বিভিন্নভাবে পুরুষ খেয়ানত করছে নারীর জীবনকে আর পুরুষের আমানতদারিতা না থাকার কারণে নারী লাঞ্ছিত হচ্ছে অন্তত বাংলা ভাষাবাসীদের মধ্যে নতুন করে নারীর মর্যাদা রক্ষার জন্যে আর পুরুষদের চরিত্রহীনতার উস্কানির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ইবটিজিং নামে বলা হয় নারীকে উত্তক্ত করা হচ্ছে পুরুষ নারীকে উত্তক্ত করছে উত্তক্ত করা ব্যবিচারের কাছাকাছি নয় বেবিচারের উপসর্গ নয় বেবিচারের উপলক্ষ নয় আজকে কয়জন নারী নিরাপদ পুরুষের উত্তক্তক হওয়া উত্তক্ত করার অপরাধ থেকে পুরুষরা উত্তক্ত করছে নারীদেরকে আর হাঁ যদিও বিতর্কের ঊর্ধ্বে এটাও বলতে হয় অনেক ক্ষেত্রে নারীরাও পুরুষ কর্তৃক উত্তক্ত হওয়ার মতো পরিবেশ তৈরি করছে আহাল কেরিমে নারীদেরকে পুরুষ উত্তক্ত না করে এই পর্দা করতে আদেশ করেছেন নারী পর্দা লাগাবে তাহলে উত্তক্ত করার মতো পরিস্থিতি নারীর জীবনে পুরুষ কর্তৃক তৈরি হবে না পুরুষরা উত্তক্ত করতে পারবে না বরং আজকের সমাজের প্রমাণিত একজন পর্দানশীল নারী সে যুবতী হলেও আর একটি দুষ্টাম পরিচায়ক তাই দুষ্ট যত বড়ই হোক উদ্যোক্ত করবে না বন্ধুগণ আজকে কি আমাদের সমাজে আমরা কর এবং সন্ন্যাক্তিক প্রদর্শিত নারীর অধিকার রক্ষা পায় যে বাস্তব কাজগুলো এবং আমি পুরুষ হিসাবে আমাদের যৌবনের আমানত রক্ষা করার মতো পরিবেশ তৈরি করতে পারি না নাকি বেবিচার এ রাস্তা উন্মুক্ত হতেই দেব যাতে কবিরা গুণা ছড়িয়ে পড়ে পৃথিবীতে আমানত ধ্বংস হয়ে যায় পিতৃত্বের পরিচয় ধ্বংস হয় বংশের পরিচয় ধ্বংস হয় শুধু তাই না নিজের সর্বস্ব ধ্বংস হওয়ার আগেই নিজের অস্তিত্ব রক্ষার আমানত কারণ ইংরেজির ওই কথা ক্যারেক্টার লস্ট এভরিথিং ইজ লস্ট সুতরাং যার ক্যারেক্টারটাই তার তো কিছুই নাই সুতরাং এই থেকে তৌবা করতে শিখি সবাই মিলে নিজে পরিবারকে আপনজন সবাইকে নিয়ে রব্বুল আলমিন আমাদের সকলকে সর্বস্ব হারিয়ে যাওয়ার মতো এই অপরাধ থেকে রক্ষা করুন আমাদের সকলকে চরিত্র সংরক্ষণের তৌফিক দিন আমি আসসালামাইকুম বরহমাত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 जानून बिशेश के महान आल्लाशेजोर्सिंग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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नांगी प्रति रविवार रे सात सम्प्रचार सकाल साढ़े नशे